السلام عليكم ورحمة الله وبركاته. عليكم الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبيهم بإحسان إلى يوم الدين اما بعد بسيبان لار شمعي تو درشق شورتا درشي শুরুতেই আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে মবারকবাদ ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্শে হাদিস ইতিমধ্যে আমরা আপনাদের কাছে হাদিসের আলোকে বেশ অনেক মাসলা মাসাইল হুকুম আহকাম বিভিন্ন বিধান আমরা তুলে ধরেছি আশা করি আপনারা এ থেকে উপকৃত হচ্ছেন এবং হাদিসের আলোকে জীবন গড়ার জন্যে এক সুন্দর সুযোগ পেয়েছেন আশা করব বাকি সময়ও আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের আলোচনা হচ্ছিল যে মুসাফির সফর অবস্থায় যখন থাকেন জার্নি যখন করেন কেউ বা অসুস্থ ব্যক্তি যদি হয় এদের ক্ষেত্রে সুস্থ ব্যক্তি এবং বাড়িতে অবস্থান করা ব্যক্তির চাইতে বিধান কিছু ভিন্নতা রয়েছে একটা সুস্থ মানুষ যেভাবে যা করতে পারে অসুস্থ মানুষ তা করতে পারে না একই বিধান হলে এটা কিন্তু কখনোই এটা বলবো ইনসাফ হয় না ঠিক একটা মানুষ যখন বাড়িতে থাকে ছেলে মেয়ে খাওয়া দাওয়া থাকা শোয়া সবকিছু তার সুব্যবস্থা রয়েছে সফরে যখন চলে যায় তার থাকা খাওয়া চলা ফেরা উঠা বসা বন্ধু বান্ধব কেউ নেই এই একটা কঠিন অবস্থা বাড়িতে এবং সফরে দুইটি অবস্থার যদি বিধান একই হয় তাহলে তো এটার মধ্যে ইনসাফ হবে না ইনসাফি হয়ে যাওয়ার কথা তাই আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদের জন্য বিধান করলেন সফর অবস্থার বিধান ভিন্ন বাড়িতে তার বিধান ভিন্ন ঠিক সুস্থ অবস্থায় যা করবে অসুস্থ হয়ে গেলে তার জন্য বেশ কিছু ছাড় রয়েছে তার জন্য কিছু সহজতা রয়েছে তার জন্যে কিছু আসান পদ্ধতি রয়েছে আমরা এ পর্যন্ত পৌঁছে গিয়েছি যে সফর যে করবেন কতদিন সফর অবস্থায় কসর করে সলাদ আদা করতে পারবেন কসর বলা হয় চার রাকাত বিশিষ্ট সলাদকে দুই রাকাত করে পড়া জহর আসর এশা চারের জায়গায় দুই হবে মাগরিব এবং ফজর যা আছে তাই থাকবে এবং সুন্নত যেগুলি সুন্নতে মক্কাদা এগুলি পড়া লাগবে না তাহলে সহজ হয়ে গেল তাহলে মোসাফিরের জন্যে এখানে দুইটি মশলা অত্যন্ত আমাদের জানা জরুরি যে কয়দিন মুসাফির থাকবেন আর কত দূরত্ব হলে তাকে মুসাফির বলা যাবে আমরা ইতিমধ্যে আপনাদের কাছে আলোচনা করে সুস্পষ্ট করে দিয়েছি যে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যিনি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে শরীয়তের বিধান প্রণয়ন করার জন্য তাকে পাঠানো হয়েছিল তার মাধ্যমে কয়দিন হলে সফর হবে এর কমবে বেশ হলে হবে না কতটুক দূরত্ব গেলে সফর হবে আর এর চেয়ে কম হবে না এ ব্যাপারে আল্লাহর নবী আলিসাল্লাম থেকে সুস্পষ্ট কোনো সীমা রেখা বেঁধে দেন নাই বলে দেন নাই যে আটচল্লিশ মাইল হলে হবে না হলে হবে না বলে দেন নাই দশ দিন পনেরো দিন পাঁচ দিন হলে সফর বাকি হলে মুকিম মকিম কথা কিন্তু কোনো সইহাদিস দ্বারা আমাদের কাছে সাব্যস্ত নেই বরং ইতিমধ্যে আমরা আপনার কাছে হাদিস পেশ করেছি যে নয় মাইল দূরে গিয়ে আল্লাহনবী আলিস্লাম কসর করেছেন তাহলে নয় মাইল তো আটচল্লিশ থেকে অনেক কম যেটা সই হাদিস মুসলিম শরীফের হাদিস আবার আল্লাহনবী আলিসাল্লাম সফরের সীমার ব্যাপারে এক সফরে দশ দিন তাবুকের সফরে ১৯ দিন মক্কার বিজয়ের সফরে বিভিন্ন বর্ণ আছে সতেরো আঠারো উনিশ তাহলে আল্লাহনবী যে সফরে গেছেন ওই সফরে কসর করেছেন বলে দেন না যে এর চেয়ে বেশি হলে করা যাবে না আর এর কম হলে করা যাবে এমন সীমা বেঁধে দেন নাই যার ফলে হয়েছে কি এক এক মহাদেসিনরা বা ফিররা এক এক মাঝাবে একটা নিয়েছেন কেউ দশ দিন নিয়েছেন কেউ চার দিন নিয়েছেন কেউ পনেরো দিন নিয়েছেন কিন্তু আল্লাহর নবী থেকে আলাইসাল্লাম কোনো সীমা সময়ের অথবা দূরত্বের দৃষ্ছেন দূরত্ব আল্লাহর নবী কিন্তু বেঁধে দেন নাই এজন্য আমরা এখন পৌঁছে গিয়েছি আটচল্লিশ মাইলের জাহাদিসটি এটা আব্দুল্লাহ নব্বাস থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন তাকসুরু সালাফি আকাল আর বাতি বুরুদ চার বুরুদের কম হলে তোমরা সালাত কসর করবে না মানে তাহলে তুমি মোসাফির হও নাই তোমার সফরটা যদি চার বুধ এক বুধ হল ১২ মাইল তাহলে চার বারং আটচল্লিশ মাইল যেটা এখন কিলোমিটারে প্রায় সহাত্তর পঁচাত্তরের অধিক হয়ে যাবে এতটুকু যদি দূরত্ব তোমার সফর না হয় তাহলে তোমরা কসর করবে না তুমি মুসাফির হও নাই মিমাক্কা তাইলা উসফান মাক্কা থেকে উসফানের দূরত্ব এটা মক্কা থেকে অদূরবর্তী একটা গ্রাম যেটা প্রায় একশো কিলোমিটার বরাবর এটা একটা তখনকার ডিস্টেন্স বা কি বলবো দূরত্ব বুঝাবের জন্য আল্লাহ উদাহরণ দিয়েছেন এই হাদিসটি দ্বারাকুতনি বর্ণনা করেছেন বিসনা দিন লাইফ দুর্বল এই হাদিসটি বর্ণাকারীর মধ্যে जेखने रही है आब्दुल ओह बीन मुजाहिद जहां महदिशिन्ह मातरुक मातरुक मान पर ग्रहणजार देखा जा हादी मध्य एमनो व्यक्ति आज हादिस बर्णा करणा करके हादिस शुने ही नहीं दिल उन्नी ठीक है तेज महदे सिंह निकटे हदीस टी বিশ্বস্ততার দিক থেকে গ্রহণযোগ্যতার দিক থেকে অগ্রহণযোগ্য কাজী রাসুল সাল্লাহ থেকে যা দৃষ্টি না সেটাকেই যদি আমরা একটা মাপদণ্ড মেনে নি তাহলে এটা কখনই আমাদের জন্য ঠিক হবে না এর জন্য এর আগেও আমরা বলেছিছি আবারও বলছি দর্শক শ্রোতা যে সঠিক মতে হলো এই আপনি যদি মুসাফির আপনাকে বলা হয় সৌদি আরবে আমরা দেখেছি অনেক দূরত্ব গেলেও এটাকে মুসাফির মনে করেনা কিন্তু বাংলাদেশে এক দৃষ্টিক থেকে আট দৃষ্টিক যেতে গেলে সারাদিন শেষ হয়ে যায় এক্ষেত্রে তিনি মুসাফির তলে সময় দেশ স্থান অবস্থার পরিপ্রেক্ষিতে যাকে মুসাফির বলা যাবে তিনি মুসাফির। এই জন্য নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট দূরত্ব যেহেতু আল্লাহর নবী থেকে সাব্যস্ত না কাজে আমরা কাউকে বাধ্য করিতে পারব না এই হাদিসটি জয়ীফ সনদে বরণিত হয়েছে অসহী আন্নাহ মৌকুফ ইমাম ইবিনাজার বলেন এই হাদিসটি আল্লাহ রসুলের কথা না বরং এটা আবদুল্লাহ ইবিন আব্বাসের কথা ওকাদা আখরাজের কথা বলেছেন রাসুলের কথা বলেন আর সেটাও আপনাদের কাছে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে বর্তমান সমাধান কি যে মানুষ অসুস্থ হলে দেখতে যাও নিশ্চিত করতে হবে একবার তো মসজিদ এসে জিক করলোই জমিনে ছড়িয়ে যাও ছড়িয়ে গিয়ে রুটি রুজি অন্বেষণ করতে থাকো বললেন সর্বোত্তম জিক মূল্যবোধ সেটা শাসত। বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি জানতে হলে দেখুন ইসলামী সমস্ত সমস্যার সমাধান প্রতি শনিবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে পিস টিভি বাংলায় সানরাইজ ইন ব্রিটেন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 there are various ways which we can prove the argument yeah, to be wrong. Let's see. Dr. Jaquiret Sangye Alapkori Every time every day Ratharttay Bangladesh And Ratharttay Bharoday Beast TV Bangla Iman Shattavadita Uttamcharitro Sampriti O Bhalovasa Iman Shattavadita Iman Shattavadita आमा देर शेख चल्लिस हादिस ग्रंथ धारावा चल्स हादिस परवर्ती अनुष्ठान पीछे আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসলাম আপনাদের কাছে আলোচনা আমাদের চলতে ছিল মুসাফির এবং অসুস্থ ব্যক্তির বিভিন্ন বিধান নিয়ে এ পর্যায়ে আমরা যে হাদিসটি পাঠ করেছিলাম জাবেরুল আবদুল্লাহ রাজিয়াল তাল আনহু থেকে তিনি বলেন আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন আমার উন্মুতির সর্বোত্তম ব্যক্তি ওরা যারা ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চাই মানুষ ভুল করবে আল্লাহ করে এদের মধ্যে উত্তম কারা যারা ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাই ভুল হয়ে যাওয়া মানুষকে আরবিতে ইনসান বলা হয় ইনসান নিসিয়ান থেকে মানে ভুলে যাওয়া মানুষ ভুলে যায় ভুলে ভুল উল্টা পাল্টা করে ফেলে তাহলে মানুষের স্বভাবগত অভ্যাস হলো ভুলে যাওয়া কিছু উল্টাপাল্টা হগরে ফেলা কিন্তু অন্যায় করা একটা অন্যায় কিন্তু অন্যায় করার পরে অন্যায় স্বীকার না করা এটা বহুগুণে বড় অন্যায় ভুল হয়ে যায় মানুষের কিন্তু ভুল করার পরে স্বীকার করে যায় ভুল করেছে। মানুষ মানুষের কাছে মানুষের অথবা আল্লাহর কাছে আল্লাহ রবুল্লা আলমিন যখন কোনো বান্দা ভুল করে এবং ভুল করে আল্লাহর কাছে ফিরে আসে তোবা করা বলি আমরা তোবা মানে ফিরে আসা আর ইস্তেক মানে ক্ষমা চাওয়া তাহলে আল্লাহর কাছে ফিরে এসে যখন বলে আল্লাহ আমি ভুল করেছি এত খুশি হন যার পর না তাই যারা ভুল করে আল্লাহর সর্বোত্তম কাসারু আর যখন সফর করে তখন তারা সলাৎ কসর করে উমার ফারুক রাজ আল্লাহনবীকে বললেন হে আল্লাহ রাসুল আসলে তো কসরের সলাতের নিয়মতা যুদ্ধরত অবস্থায় দুশ্মনদের ভয় থাকলে কসর করতে আল্লাহ বলেছেন কোরআনে তখন তো আমাদের ভয় ভীতি নাই তাহলে এখন আবার কসর কেন আল্লাহর নবী আহসাতাম বললেন এটা আল্লাহর পক্ষ থেকে রক্তত আল্লাহর রক্ততটা তোমরা গ্রহণ করি নাও এবং এর আগে আমাদের হাদিস গেছে যে আল্লাহ রক্তত যখন মানুষ গ্রহণ করে আল্লাহ খুশি হন তাহলে যখন তারা সফর করে কসর করে ও আফতারু এবং ইফতারি করে অর্থাৎ রোজা রাখে না রোজা সফর অবস্থায় করা যাবে না যাবে না এ বিষয়টা আমাদের রোজা সিয়াম সংক্রান্ত মাসাইল যখন আসবে তখন আমরা আলোচনা করব কখন ইফতারি করতে হবে কখন করা যাবে না কোন অবস্থায় উত্তম মোট কথা এখানে সফর অবস্থায় কসর করার কথা আমরা এই হাদিস দ্বারা এই অধ্যায়ে পেয়ে গেলাম হাদিসটি ইমাম তাবরানি আওসাতে বর্ণনা করেছেন তবে এই হাদিসেরও সনদ বর্ণাকারীর যে সূত্রটা দুর্বল অহামিনারা সিলে সাইদ আব্দুল মুসাইব ইন্দল বাইহাকি বাইহাকিতে সাইদ আব্দুল মুসাহিব থেকে বর্ণিত হয়েছে সাইদ আব্দুল মুসাইব তাবিদের মধ্যে মানে সাহাবিদের পরে যে স্তর এদের সর্বশ্রেষ্ঠ তাবিদ ছিলেন সঈদ আবন মুসাইব রাজি আল্লাহ এই জন্য তার করেছেন আল্লাহ নবী বলেছেন এই কথাগুলি গ্রহণযোগ্য কি না কোন কোনো মহাদি সিনরা বলেছেন সঈদ আবনুল মুসাইব সাহাবিকে বাদ দিয়েও যদি রাসুলের কথা বলেন বা রাসুলকে দেখেছেন সেটা গ্রহণযোগ্য বলে কোন কোনো মহাদি সিনরা গ্রহণ করেছেন এক্ষেত্রে এই জন্যে কেউ কে হালিসটাকে সহি বলেছেন শাহিদুল মুসাহেবের কথা একটা মনে পড়লো এমন একজন তাবি ছিলেন তিনি যখন মারা যাচ্ছেন ওই মুহুর্তে বাচ্চারা স্বাভাবিক বাবা এবার শেষ অন্তিম অবস্থায় বিদায় নিচ্ছেন বাচ্চারা কাঁদতেছে সাহিদুল মুসাহেব সন্তানদেরকে লক্ষ্য করে বললেন তোমরা কেন কাঁদতেছ আমার জন্যে আমার পরকাল আশা করি আল্লাহর কাছে সুন্দর উত্তম আমি আমার জীবনে चल्लिस बचर पार हो गए एम एक्टा नमजे समय आजानी मस्जिदे ना बस शुने भावना चल्लिश बचर धरे पाँचोक्त सालादर आजान तनी मस्जिद भरे शुने कि चार कथा आज जरा सालाद पढ़ी आदाय कर नाम कायम करी अनेक समय नाम शेष हेले আগে পিছিয়ে পরে এই যে নিয়মিত কত বড় তাদের জীবন গড়ার আখারাতের ব্যাপারটা কত বড় ছিল যে চল্লিশ বছরে এক অক্টো সালা মসজিদে বসা অবস্থায় আজান শুনে নাই হয় নাই অর্থাৎ চল্লিশ বছরের প্রতিটি আজান তিনি মসজিদে বসে বসে শুনেছেন এর মানে আগে ভাগে তিনি গিয়ে এবং খেয়াল করবেন কিন্তু আপনার একটা কথা বলি আপনি আজান হয়ে গেল উজু করে তাড়াতাড়ি মসজিদে গিয়ে নামাজ পড়লেন আর আগে ভাগে গিয়ে বসে আছেন আজান শুনতেছেন সেই সুন্দর মধুর কণ্ঠ আর আপনি আজানের উত্তর দিচ্ছেন দুইটার এরপর অনেক পার্থক্য দেখতে অনেক পার্থক্য হবে এই জন্যে সময় থাকলে আজান মসজিদে গিয়ে শোনা উত্তর দেওয়া এটা অতি উত্তম এই পর্বে আরো কিছু হালিস আমাদের রয়েছে ওয়ান ইমরান্লাহালাক কান আদি বাবা আসির ফাঁসা আলতুন থেকে হোসেন তিনি বলেন আমার বাবা অর্ষ রোগ ছিল অর্ষ রোগ আমরা জানি যে মানুষের পায়খানা রাস্তা বা গুর্জোদ্বারে এখান দিয়ে কোনো ঘা বা কিছু হয়ে রক্ত প্রবাহিত হয় অনেকের বেশি হয় অনেকের কম হয় তো এ নিয়ে মানুষের একটা কষ্ট হয় তো আল্লাহ রসুল কে বললাম হে আল্লাহ রসুল আমার তো এই অসুখ কিভাবে আমি সালাতদাই করবো আমার তো সমস্যা হয় আল্লাহ নবী বলেন দাঁড়িয়ে সালাত করবে ফাইল্লাম তাস্তাতে না পারো তাহলে কত সহজ নামাজ মাফ নাই মাফ নাই যত পর্যন্ত সেন্স থাকবে সালাত আদা করতে হবে উজু করতে হবে উজু পারেন না তাই মোম তায় পারেন না নিয়ত করে নিন যুদ্ধ অবস্থায় যুদ্ধ করতেছে ওই অবস্থায় জামাত সহকারে পড়তে হবে কোনো অবস্থাতেই মাফ নেই আমাদের দেখা যায় সারা জীবন সালাত আদায় করলো অসুস্থ হয়ে গেছে তাকে না ইমাম সাহেব বলে দেন না ছেলে বাচ্চারা জানে না নিজেও জানে ওই অবস্থাতে দেখা গেল কাজা হয়ে গেল আর আল্লাহর নবী আহিসালামের বিধান আমরা না জানার ফলে সলাৎ ত্যাগ করে ফেললাম পুজো করে দিলাম না তাইম করে দিলাম সলাত আদায় করলাম না এর আগে আমাদের কাছে যে অসুস্থ অবস্থাতে দুই অক্ত সলাত একসঙ্গে আদায় করা যাবে জোহর আসল একসঙ্গে মাগরিবে সে একসঙ্গে আর ফজল আদা করে এটা সুজ গ্রহণ করলাম না অনেক মাসাল আমরা জানি না যার ফলে কি হয় মরে গেলে এবার আমাদের ইমাম সাহেব সে ফতোয়া দেন যে মরে গেছে তার আগে তো সালাদ পড়ে নাই কাজেই এবার একশো রাকাত বা পাঁচশো রাকাত বা অমুক রাখাত এত কাফারা দিয়ে দাও এই কাফফারা দেওয়া সিস্টাম শরীয়তে মোহাম্মদিতে নেই এর কোনো দলিল নেই আর এই কাফারা দিয়ে তার গুণাও মাফ হবে না এক্ষেত্রে তিনি যদি অপারগ হন के के के के जो जान क्यों असुस्था दायित्व देखते जावा अवस्थाय तरह सलाद पद्धति मसला मसाइल ता জানিয়ে দেওয়া যাতে করে এই অবস্থায় সালাদ ত্যাগ করে যেন না মরে সলাদ আদায় করে যেন মরে আর মরে গিয়ে কাফার সিস্টাম দিয়ে এই উল্টাপাল্টা যেন আপনারা না করেন এটা আমরা আমাদের ইমামদের খতিবদেরকে বলব কেউ অসুস্থ হলে আল্লাহ নবী দেখতে যেতেন তাহলে এই সুন্দরটা রাসুলের এই চরিত্রটা কেমন করবে যদি ইমাম খতিবরা না করেন আল্লাহ নবী কেউ অসুস্থ হলে শাহাবাদেরকে সাথে করে নিয়ে যেতেন এমনকি অমুসলিম হলেও देखना कराद आल्लाबी जेत आल्लाबी चरित्रे मोहित हो मुसलिमरा इलमाम ग्रहण कर मुसलमान चरित्र मुसलमान एम कि देखते पाई नाम ये बोलो जी बसे सलाद आदाय करते परुब डान काधु शुब के कें सामने करा তাহলে বাম হয়ে শোবেন তাও যদি না পারেন তাহলে পা দুইটা কেবলা দিকে সামনা করে লম্বা করে দিয়ে চিত হয়ে শুয়ে সালাদ আদা করবেন তাও যদি না পারেন মনে করেন হসপিটালে আপনি আছেন সালাতের সময় হয়েছে আপনার যে বেড বেড হয়তো কেবলামুখী হওয়ার কোনো সুযোগ নাই তাহলে যে অবস্থায় আছেন ওই অবস্থাতেই আপনাকে সালাত আদা করতে হবে মাফ নাই তবে এক্ষেত্রে আমরা দেখেছি সৌদি আরবের হসপিটালগুলিতে তাইমের ব্যবস্থা আছে সুন্দর এবং নামাজের সময় হলে ওখানে এর নার্সরা এসে বলে সল্লি বা বলে দেন তারা তাহলে এই জিনিসগুলি ব্যবস্থা একটা মুসলিম দেশ যে কোন দেশে হওয়া দরকার করেছেন এরপরে আদান আবদুল্লাহ রাজিয়াল বলেন যে আল্লাহ নবী একজন অসুস্থ মানুষকে দেখতে গেলেন দেখেন হাদিস চলে এসেছে এমনকি আল্লাহনবী আলিসাল্লাম বিদায় হজে বিশাল জনসমুদ্রের মাঝে তখনও সাধু নো আমি অক্কাশ রাজে তার আনো অসুস্থ বা সাধু নবাদার সব সম্ভবত ঘটনা ওইখানেও এত ব্যস্ততার মধ্যেও আল্লাহ নবী তাকে দেখতে চলে গেছেন ভুলে যান নাই যে তার একজন সাহাবে অসুস্থ এই আমরা দেখি আমাদের রুমে বা বিদেশি যারা থাকে আমি এটা অনেক সময় উচ্ছেদ করি আপনার রুমে একজন অসুস্থ হয়েছে আপনি কাজ নিয়ে ব্যস্ত যা যেমন তা কুমিল্লার আমি হতো চিটাগাং ওটা আমার কি না আপনার প্রতি ফরজ তার দায়িত্ব রয়েছে আর তার হক রয়েছে আপনার প্রতি তার পরিচর্যা করা হসপিটালে নিয়ে যাওয়া খাওয়া দাওয়া না খেতে পারে খাওয়া বানা নিয়ে কি খাওয়া খেতে পারে সেটা নিয়ে আসা এটা অত্যন্ত উন্নত মানের একটি এবাদাত এটা আমাদের মনে রাখতে হবে আল্লাহ নবী আলিস একজন অসুস্থ মানুষকে দেখতে গেলেন ফার আহ আলা আলহা আল্লাহ নবী গিয়ে দেখলেন ওই লোকটি একটা বালির সামনে রেখে দিয়ে ওর উপরে সেজদা করে সালাতালি করছেন মানে পুরো সেজদা করার মতো তার হয়তো শক্তি নাই বা কষ্ট হচ্ছে তাই একটা বালিশ সামনে দিয়ে উঁচু করে ওর উপরে সেজা দিচ্ছেন ফারামা বিহা বালিস্টা নিয়ে আন যদি মাটিতে সেজদা করতে না পারো তাহলে বসে বসে ইশারাতে সারাত করো ইঙ্গিতে অর্থাৎ বসে গেছেন আপনি ইশারাতে রুকু করেন রুকু করবেন যখন তখন হালকা করে সেজদার যখন যাচ্ছেন ইশারাতে তখন একটু বেশি করে বন্ধ করেন রুকুর দোয়া আপনি পড়তেছেন সেজদার দোয়া পড়তেছেন এইভাবে ইশারা করে করে সালাদ আদা করতেবে। হবে কিন্তু মাফ নাই তবু সালাদ মাফ নাই এবং সময় বাদ দিয়ে ইচ্ছা পড়বেন তাও না সময়ের মধ্যে আপনাকে পড়তে হবে এক্ষেত্রে আগে বলেছি যে জোহর আসর একসঙ্গে আসরকে জোহরের টাইমে বা জোহরকে আসরের টাইমে মা সঙ্গে এসা বা মা দেরি করে এসা যেটা সুবিধা হবে অসুস্থ মানুষের সেভাবে আদা করতে পারবে যেটা সই হাজি দারা সাব্যস্ত আমরা আলোচনা করে এসেছি এরপর আল্লাহ বললেন যখন তুমি সেজদা করবে তখন সেজদার সময় একটু বেশি করে নোয়াই যাবে রুকুর চাইতে রথাত রুকু যদি এইভাবে করি সেজদাটা আর একটু মাথা টানিচু করে নিতে হবে তাহলে যদি হিলতে পারে নড়তে পারে তাহলে রুকুর ক্ষেত্রে হালকা পরে সেজদা আর একটু বেশি করে সামনের দিকে ঝুলে যাবে নয়ে যাবে আর যদি তাও না পারে তাহলে যেটা বলছি ইশারা করে চোখ দিয়ে ইশারা করবে রুকুর সময় চোখটা হালকা করে বন্ধ করবে আর যখন সেজদা হবে তখন পুরা বন্ধ করে দেবে এই রুকু আর সেজার মধ্যে পার্থক্য হয়ে গেল তবুও কিন্তু সালাত মাফ নেয় যে কথাটা বারবার আপনাদের বলছিলাম তাহলে এই হাদিসটি দ্বারা আল্লাহ নবী সালাম নিজে গিয়ে অসুস্থ ব্যক্তিকে সালাতের পদ্ধতি কি হবে শিক্ষা দিলেন নাকি তো আমরা কোথায় बेहद बस तो ठीक ना उचित हो सलाटर पद्धति पवित्रता सलादीस राहुलटी वर्णना करतेम मौकूफ हादीस जाबर कथा हादीटी सही अल्लाबीस মোতারাবিয়ান রাহুলনা সাই ও সাহুল হাকিম আয়সা বলেন যে আল্লাহ নবী আলিস্লাম চার পা হয়ে অর্থাৎ যদি আপনি দুইটা পা এভাবে পাগুলি এইভাবে আটক করে নেন দুইটা একটা আটটার ভিতরে ঢুকে দিয়ে ভাবে আমরা সাধারণত যেটা বসি চার পা হয়ে বসা এইভাবে আল্লাহ নবী বসে সালাত আদাই করতেন আল্লাহনবী আলিস্লাতসাল্লাম একবার উঠ থেকে বাহন থেকে পড়ে গেছিলেন পড়ে গিয়ে পাহাড় এগুলি ক্ষত বিক্ষত হয়েছিল যার ফলে দাঁড়িয়ে সালাত আলাদা করতে পারছিলেন না তখন বসে সালাত আদা করছিলেন তখন আমরা তো যখন নামাজে বসি তখন তো পাগুলি পিছনে থাকে আর হাটু সামনে থাকে মাজের বসার অবস্থা না বরং আরামের জন্য তিনি এইভাবে বসে বসে সালাত আদায় করছিলেন তবে যখন সেচদা করবেন তখন অবশ্যই পা দুটি যেভাবে আমরা সালাদ আদায় করি ওইভাবে নিয়ে আদা করবে। যদি না পারেন বসে বসে এইভাবেই তিনি সেজদায় যাবেন মোট কথা সালাদ আদা করতে হবে এ হালসের দ্বারা আমরা বুঝতে পারলাম অসুস্থ ব্যক্তি যদি দুই পায়ের ওপরে ভর করে বসতে না পারে চার পা হয়ে ভাবে বসে বসেও তারপর তাকে সালাত আদা করতে হবে আমাদের সময় একেবারে শেষ বিদায়ের আগে আপনাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে মোবারকবাদ জানিয়ে আবারও দার্শা ক্লাস শোনার জন্য দাওয়াত দিয়ে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের যার যার জীবনে যে কোনো দুঃখ কষ্ট বিপদাপদ আপদ আল্লাহ দূর করে দিন আপনার জীবনকে সহজ করে দিন আমিন আসসালাম আলাইকুম আরহমতুল্লাহি